أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم পরিবেশিতামিম আল আদান পারিবারিক জীবনী ইসলাম تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال نحمده ونسلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতা আজকে আমরা তিতুমের মিডিয়ার পক্ষ থেকে শাইখ তামিম আলাদনানী হাফিজ হল্লার কাছে এসেছি আমরা আজকে শাইকের সাথে পারিবারিক জীবন ইসলাম ঈশ্বর নাম নিয়ে বেশ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা শাইকের থেকে জানবো ইসলামিক পারিবারিক জীবন কি ও একটি ইসলামী পরিবার কিভাবে গঠিত হয় আলা আলারসুল হিল বাদ। তিতুমির মিডিয়ার এই মহাতি উদ্যোগের জন্য তিতুমির মিডিয়াকে আন্তরিকভাবে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি জাজা আহসানাল আহসান জাসা প্রথম প্রশ্নটি ছিল ইসলামিক পারিবারিক জীবন কি ও একটি ইসলামী পরিবার কিভাবে গঠিত হয় মূলত স্বামী স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে একটি পরিবার গঠিত হয় বিবাহ বন্ধনের মাধ্যমে একজন মানুষ পারিবারিক জীবনে পদার্পণ করে একজন যুবক যখন প্রাপ্তবয়স্ক হয় এবং যৌবনে পদার্পণ করে তখন তাকে জেনাভে বিচার থেকে রক্ষা করতে এবং তার যৌবনের চাহিদা মেটাতে ইসলাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলে আল্লাহ তালা পবিত্র কালামে মজিদে বলেন ফাঙ্কিহ মা তোলা ইমাসনা ওয়াসুল্লাহবা ফা ফাইন খিফতুম আল্লাহ তা ফওয়াহদা আল্লাহ তালা বলছেন মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় দুজন তিনজন অথবা চারজন তোমরা বিয়ে করে নিতে পারো ফাইন খিফতম আল্লাহ তা আদিল যদি তোমরা ভয় করো যে তোমরা তাদের মাঝে ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারবে না তোমরা তাদের মাঝে সমতা বজায় রাখতে পারবে না তাহলে একজনই উত্তম এভাবে রাসুলসল্লাহ আলী হাসলাম ও যুবকদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন রাসুলসল্লাহ আলী হাসলাম বলেন ইয়া মা আশার মানিস বা ইনাহু আকদুল ইল বাসর ও আহসানুল ইরজ हे युवक दल तुम्हारे मध्य तुम्हारे मध्य थे जरा भरण पोषण बहने सक्षम ता जाते क्यों ना विवाह इटे दृष्टि के संयत राखे और लज्जासन के हिफाजत कर रसुल्लाह आली वसल्लम यह जुवक दे के विवाह उदबुद्ध करवाह ये दृष्टि के संयत रखे और लज्जास्थान के हिफाजत कर हादीर मध्य एस रसुल्लाहु आली वसल्लम निकाह मिनसुन्नति ফামান্লাম ইয়া আমল বিসুন্নতি ফালাইসামিনী বিয়ে হচ্ছে আমার সুন্নার অন্তর্ভুক্ত যে ব্যক্তি আমার সুন্নতির উপর আমল করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তারপর রাসুলসল্লা আলি আসলাম উমাম তোমরা বিয়ে করো কেননা আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে কেমন দিন গর্ব করব। তো রাসুলসল্লাহ আলি আসসাল্লাম উম্মতকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন যাতে করে তারা পারিবারিক জীবনে পদার্পণ করতে পারে এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পারে এভাবেই বিবাহকে দিনের অর্ধেক বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে ইদা তাজউজাল আব্দু ফিস তাকমালা নিসফাদ্দীন যখন কোন বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূর্ণ করে ফাল ইয় তাকল্লা হাফিনিস বাকি সে যাতে বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে অর্থাৎ যে ব্যক্তি বিয়ে করলো সে তার দিনের অর্ধেক পূর্ণ করল তো এভাবে বিয়ের প্রতি হাদিসের মধ্যে অনেকভাবে উদ্বুদ্ধ করা হয়েছে আর বিয়েটাকে ইসলামে সহজ করা হয়েছে যাতে করে মানুষ সহজেই বিয়ে করতে পারে রাসুলসাল আলী বলেন আইসারুহু সর্বোত্তম বিয়ে হচ্ছে যার মাঝে খরচ কম তো ইসলাম বিয়েটাকে সহজ করেছে যাতে করে যুবকেরা পারিবারিক জীবনে পদার্পন করতে পারে এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পারে যাতে করে তাদের মাঝে একটা দায়িত্ব বোধ আসে এই ইসলাম সর্বদাই পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে আলহামদুলিল্লাহ উল্লিখিত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইসলামে বিবাহের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে মানুষ জেনাবে বিচার থেকে বেঁচে থাকতে পারে এবং হালার উপায়ে যৌন চাহিদা মেটাতে পারে কিন্তু তারপরও আমাদের সমাজে জেনাবে বিচার এবং ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনাগুলো কেন সংঘটিত হচ্ছে আশা করছি শায়ক এ ব্যাপারে আমাদের কিছু বলবেন আমাদের সমাজে বিচার সংঘটিত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত পর্দার বিধান না মানা এবং প্রাপ্ত বয়সে তরুণ তরুণীদের বিবাহের ব্যবস্থা না করা আজকে দেখা যায় ভবিষ্যতের দোহাই দিয়ে বাবা মা প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিবাহের ব্যবস্থা করছে না আর যখন এই যুবক যুবতীরা বৈধভাবে যৌবনের চাহিদা মেটাতে না পারছে তখন তারা হারাম কাজে জড়িয়ে যাচ্ছে ধর্ষণ জেনা বিবিচারের মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হচ্ছে অপরদিকে মিডিয়া ও টিভি চ্যানেলগুলো আমাদের তরুণ তরুণীদেরকে চব্বিশ ঘণ্টা অবৈধ প্রেম প্রীতি আর ভালোবাসা শেখাচ্ছে বিবাহ বহির্ভূত লিপটুগেদার শেখাচ্ছে যার কারণে জেনা বিবিচার আর ধর্ষণ আজকে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর যুব সমাজ এই নিকৃষ্ট কাজে জড়িয়ে যাচ্ছে সুতরাং এর জন্য দায়ী হচ্ছে বাবা মা সমাজ মিডিয়া এবং বিশেষ করে এই ধ্বংসাত্মক রাষ্ট্র এর কারণেই আজকে ইজিন বিচারগুলো সংগঠিত হচ্ছে এবারে আমরা সাইকের থেকে জানবো স্বামী স্ত্রী একে অপরের সাথে কীরকম আচরণ করবে এবং এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের দিক নির্দেশনা কী আল্লাহ তালা মানব সৃষ্টি করেছেন এবং তাদের জন্য জীবনসঙ্গিনীর ব্যবস্থা করেছেন এবং পরস্পরের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন অমিন আয়াতিহীন আলু আল্লাহ তালার নিদর্শনসমূহ থেকে একটি নিদর্শন হচ্ছে যে আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের ব্যবস্থা করেছেন যাতে করে তোমরা তাদের নিকট বসবাস করতে পারো ওয়াজা আলাই ওরাহমা এবং তোমাদের মাঝে ভালোবাসা দয়া অনুগ্রহের একটি বন্ধন সৃষ্টি করে দিয়েছেন ইননা ইন্নাফিদা লিকা ফাকারুন নিশ্চয় এগুলোর মধ্যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে তো আল্লাহর এটা বড় এহসান যে আল্লাহ তালা আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীদের ব্যবস্থা করেছেন যাতে করে আমরা স্ত্রীদের নিকট বসবাস করতে পারি আর আমাদের মাঝে ভালোবাসার একটি বন্ধন সৃষ্টি করে দিয়েছেন তো এটা হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ তো এই আল্লাহ তালা বলেছেন স্ত্রীদের সাথে সবসময় সদাচার করতে আল্লাহ তালা সুরের নিসার উনিশ নম্বর আয়াতে বলেন ওয়াকাশিরু হন্না মাফ তোমরা তাদের সাথে উত্তম ভাবে বসবাস করো অর্থাৎ তোমরা তাদের সাথে সদাচার করো এমনি ভাবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামও স্ত্রীদের সাথে সদাচার করতে বলেছেন ইবনে মাজার হাদিস এসেছে খেয়া রুকুম খেয়া রুকুম লিনিসা ইহিম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলছেন যে অনেক লোককে দেখা যায় যে তারা সব মানুষের কাছে ভালো কিন্তু স্ত্রীর সাথে যে খারাপ আচরণ করে রাসুল বলছেন যে খেয়া রুকুম খেয়া রুকুম লিনিসা ইহিম तुम्हारे मध्य सर्वोत्तम व्यक्ति हे से भलो अर्थात अषर भलो क्योंकि स्त्री का भलो ना तो भलो व्यक्ति ना जो भलो होते हैं तो हमें स्त्री भलो थकते रसुल्लासलम स्त्री सदाचार करते निर्देश दिए तुम्हारे मध्य सर्वोत्तम व्यक्ति हे से भलो स्त्री सदाचार कर একদিকে রাসুলসল্লা আলী ওসাল্লাম যেভাবে স্বামীকে বলেছেন স্ত্রীর সাথে সদাচার করতে ঠিক তেমনি ভাবে স্ত্রীদেরকেও বলেছেন স্বামীর খেদমত করতে রাসুল সাল আলী বলেন যদি আমি আল্লা ব্যতীত অন্য কাউকে নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীকে সেজদা করে নফাম্মিন বিয়াদি ওই সত্তার শপথ যার হাতে আমি মোহাম্মদের জীবন লাহা হাত্তা তু আদি হাক্কা সৌজিহা মহিলা ততক্ষণ পর্যন্ত তার প্রতি পালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করে তো রাসুলসল্লাহ আলী আসাল্লাম এভাবেই স্ত্রীকে উদ্বুদ্ধ করেছেন সে যাতে তার স্বামীর হক আদায় করে স্বামীর খেদমত করে তো রাসুলসল্লাহ আলী আসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন স্বামীর খেদমত করতে আবার স্বামীকে বলেছেন স্ত্রীর সাথে সদাচার করতে অন্য হাদিসের মধ্যে এসেছে আইউ মা ইম্র আতিন হা দাখলাতিল জাননা যে মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেল সে জাননাতে প্রবেশ করলো অর্থাৎ স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তো এভাবেই রাসুলসল্লা আলিমাসাল্লাম স্বামীর খেদমত করার জন্য মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ ইসলাম হচ্ছে একটা দিন হানিফ এই দিন হানিফের মধ্যে সব বিষয় একদম স্পষ্ট এখানে বলা আছে স্বামী স্ত্রীর साथ सदाचार करी और स्वमीर खेदमत कर प्रत्येकता विषय इसलमे दिक्कर्देशना दे इसमी जीवन व्यवस्था पुरुष के परिवार दायित्वशील हिसाब से निजुक्त कर आल्ला तला पवित्र कलम मजिदे बर रिजाल क्वाम आल अनसा पुरुषरा हम महिला ऊपर दायित्वशील हदीसर मध्य एसुल्लामें रजुल आईन आल आहलिबी अहुआ मसउल अन पुरुष हलोर दायित्वशील और से दायित्व सम्पर् जिज्ञेसित है ইসলামে পুরুষকে পরিবারের ভরণ পোষণের দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছে অর্থাৎ পরিবারের অন্নবস্ত্র বাসস্থান এগুলোর ব্যবস্থা করবে হচ্ছে পুরুষ এজন্যই হাদিসের মধ্যে এসেছে যে আর আলা আহলি বাইতি। পুরুষ হচ্ছে পরিবারের খরচের ব্যাপারে দায়িত্বশীল অহুয়া মাস উল আন রাইয়াতি সে এই দায়িত্ব সম্পর্কে কেমন এদিন জিজ্ঞেসিত হবে এভাবে ইসলামের মধ্যে পুরুষকে সব সময় পরিবারের উপর খরচ করতে উদ্বুদ্ধ করা হয়েছে পুরুষ সে পরিবারের উপর খরচ করে সবসময় খরচ করে আবার হয়তো বা চিন্তা করে যে খরচ করে তো আমার কোনো লাভ হচ্ছে না কিন্তু ইসলাম বলে না এই খরচ করে তোমার লাভ হচ্ছে রাসুলসাল আলী ইসলাম বলছেন আওয়াম আজরান আল্লা আংফাক্তাহু আলা আহলিক তুমি তোমার পরিবারের উপর যে টাকা খরচ করছো এটার প্রতিদান সবচাইতে বেশি তুমি যে খরচ করছো তুমি মনে করো না যে তোমার টাকাগুলো তুমি জলে ফেলে দিচ্ছ বরং তুমি যে তোমার পরিবারের উপর খরচ করছো এর প্রতিদান হচ্ছে সবচেয়েতে বেশি এভাবে হাদিসের মধ্যে এসেছে ইনার রাজুল্লা ইদাসাকা ইমরা তাহ মিনাল মা উজিরা কোন পুরুষ যদি তার স্ত্রীকে পানীয় পান করায় এক গ্লাস পানীয় পান করায় তাহলে সে তারও প্রতিদান পাবে অর্থাৎ স্বামী যতটুকু খরচ করছে পরিবারের উপর এই প্রত্যেকটা অর্থের বিনিময় সে আল্লাহর কাছে আজর পাবে সে যদি তার স্ত্রীকে একটু পানীয় পান করায় তাহলে এর প্রতিদানও ইসলামের মধ্যে আছে সে স্বামী যদি স্ত্রীকে একটু পানীয় পান করায় তাহলেও সে প্রতিদান পাবে তো এই ইসলাম সর্বদিক থেকে স্বামী কদ্বুদ্ধ করেছে সে যাতে পরিবারের উপর খরচ করে সে যাতে কখনো কার্পণ্যতা না করে এটা যাতে মনে না করে যে আমি যে খরচ করছি এর মাধ্যমে কোনো ফায়দা নাই। বরং হচ্ছে প্রত্যেকটা দিনার আর প্রত্যেকটা দেড়হাম প্রত্যেকটা পয়সার বিনিময়ে সে আল্লাহর পক্ষ থেকে আজর পাবে এভাবে মহিলাদেরকে ইসলামে ঘরের দায়িত্বশীল বানানো হয়েছে পরিবারের স্বামীর ছেলে সন্তান দেখশন করা এবং স্বামীর ঘরকে গুছিয়ে রাখা সংসারকে গুছিয়ে রাখা এই দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হয়েছে আল্লা তালা পবিত্র কালামে মজিদে সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতের সাথে করেন অকরনাফি বইউ তিকুন্না তাবার রোজনা তাবার রোজাল জাহিলি উলা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্যতাকে প্রদর্শন করো না অর্থাৎ মহিলাদের কর্মস্থান হচ্ছে ঘর আর পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে অর্থাৎ পুরুষ উপার্জন করে আনবে আর মহিলা ঘরে সেগুলো খরচ করবে এজন্য এজন্যই আল্লা সুমনাল বলেছেন ওকরনাফি বইয়িকনা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা তো সংসারের কাজবাজ বাজ করো ওলা তাবার রাজনা তাবার রাজাল জাহিলি উলা তোমরা জাহিলি যুগের ন্যায় সৌন্দর্যতাকে প্রদর্শন করো না হাদিসের মধ্যে এসেছে ওয়াল মার আতুল আলা আহলি বাই তিস আনহুম মহিলা স্বামীর সংসার ও সন্তানদের উপর কর্তৃত্বশীল আর সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে অর্থাৎ পুরুষের দায়িত্ব হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা আর মহিলার দায়িত্ব হচ্ছে সংসারের দেখশন করা সন্তানদের উপর সে কর্তৃত্বশীল সংসার সংসারের কাজ করবে এবং সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করবে এটা হচ্ছে মহিলাদের দায়িত্ব তো এইভাবেই ইসলাম আসলে সংসারের প্রত্যেকটা দায়িত্বকেও ভাগ করে দিয়েছে যে স্বামীর কাজ হচ্ছে উপার্জন স্ত্রীর কাজ হচ্ছে সংসারের দেখশন এভাবে স্বামীকে বলা হয়েছে স্ত্রীর সাথে সদাচার করতে স্ত্রীকে বলা হয়েছে স্বামীর খিদমুত করতে তো এগুলোর মাধ্যমে ইসলাম পারিবারিক জীবনে প্রত্যেকের দায়িত্বগুলোকে খুব ভাবে ভাগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাইকের থেকে এ বিষয়ে খুব চমৎকার আলোচনা শুনলাম এবারে আমরা সাইকের থেকে জানব ইসলামে বৈবাহিক জীবনের জন্য এত সুন্দর নির্দেশনা থাকা সত্ত্বেও আজকে আমাদের সমাজে পরক্রিয়া সংগঠিত হওয়ার কারণসমূহ কি আসলে এই পরক্রিয়া সংগঠিত হওয়ার মৌলিক কারণ হচ্ছে ইসলামী অনুশাসন মেনে না চলা যেমন ইসলামে নারী পুরুষের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে পুরুষদেরকে দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে আল্লাহ তালা সুরা নুরের ত্রিশ নম্বর আয়তিরশাদ করেন কুল্লিল মিনী নাই মিন আবস আরিম আয়াহ ফুরুজ আহম জা আলিকা আজকা আল ইন আল্লাহ হাবিরম বিমায়সনাউন হেনবি আপনি মোমিন পুরুষদেরকে বলে দিন তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে ওয়াহ ফাজ ফুরুজ আহম এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জা আলী কা আল্লাহম এতে তাদের জন্য অনেক পবিত্রতা রয়েছে ইন্ আল্লাহ হাবির ওম বিমা ইয়াসনাআন তারা যা করে সে সম্পর্কে আল্লাহ তালা অবহিত এভাবে আল্লা সবহান হাতালা মহিলাদেরকে পর্দা করতে বলেছেন আল্লাহ তালা সুরে আহজাবের উনষাট নম্বরে আয়াতিরিশ করেনা আল্লাহ তালা বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাকে এবং মোমিনদের স্ত্রীদেরকে বলে দিন ইউ দেন আলাইহিন জালা তারা যাতে পর্দা দিয়ে তাদের শরীরকে আবৃত করে নেয় जाफ ना फाला आई यूना ये तेना जाना और ते उत्य करा तो आल्ला सुबहानला नारीद के पर्दार विधान दिए तर देह पर्दा द्वारा आबृत करो एर माध्यम में फायदा कि उपकार की उपकार हते ता जाना और ते उत्त्यक्त करना तो आल्ला सुबहानला पर्दार विधान दिए क्यों आज के समाज मानुष यह पर्दार विधान प्रति गुरुत्ोप करना आल्लर विधान के मे चल सेना महिला जो बला पर्दा चलो तक तर चाचा तो भाई से तो खालू से तो दूला भाई से तो देवर देवर तो छोटो भैया मत तो अब कीसर पर्दा अथच रसुल्लासल्लम देवर हषर मत तो समाज दुहै दिए जख इसलमी अनुशासन लंघन हखिया संघटित हम এ ধরনের পরকীয়া সংঘটিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ভারতীয় মিডিয়া ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আজকে ইউরোপীয় লাইফস্টাইল আমাদের সমাজে ঢুকে পড়েছে কাফেররা যখন দেখেছে তাদের দেশে জেনা জেনাভেবিচার ধর্ষণ পরকিয়ার ব্যাপকতার কারণে তাদের পারিবারিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে তখন তারা চিন্তা করলো যে পারিবারিক ও ভাবে আমরা শান্তিতে নাই তাহলে মুসলিমরা শান্তিতে থাকবে কেন সুতরাং তাদের দেশেও এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে তখন তারা স্যাটেলাইটের মাধ্যমে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করার ছক আকলো। এবং এই নোংরা সংস্কৃতিকে শোষভিত করে উপস্থাপন করতে লাগলো আর চব্বিশ ঘণ্টা মুসলমানরা এই ধ্বংসাত্মক জিনিসগুলো দেখছে এবং এর কারণে তাদের পারিবারিক কাঠামোগুলো আজকে ভেঙে যাচ্ছে সর্বোপরি এর জন্য এই সেকুলার শাসন ব্যবস্থা দায়ী কারণ এই শাসন ব্যবস্থার বাস্তবতাই হচ্ছে অশ্লীলতা আর অবাধ যৌনাচার আলহামদুলিল্লাহ সাহকে অত্যন্ত ধন্যবাদ পারিবারিক জীবনের একটি অংশ হচ্ছে সন্তান সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবা মায়ের কর্তব্য কী এ ব্যাপারে ইসলাম কি বলে পারিবারিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সন্তান হওয়া আর এজন্যই সন্তান প্রতিপালনের একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ইসলামে দেয়া আছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার নাম রাখা থেকে শুরু করে সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে প্রতিপালনের পরিপূর্ণ গাইডলাইন ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে যেমন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে তার জন্য সুন্দর একটি ইসলামী নাম রাখা রাসুলসল্লা আলি ওসাল্লাম বলেন ইনকাকুম টু দাউন ইউমি আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম ফাহাসিনু আসমা আকুম তোমাদের কি ক্যামতের দিন তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের নাম ধরে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো তো রাসুলসল্লাহ আলী এখানে আমাদের সুন্দর নাম রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন রাসুলসল্লাহ আলু ইসলাম বলেন যে কেমতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতৃপুরুষদের নাম ধরে ধরে ডাকা হবে ফাহাসিনু আসমা আকুম সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো অন্য হাদিসের মধ্যে এসেছে রাসুলসল্লাহ আলী আসলাম বলেন যে নবী রাসুলগণের নামে তোমাদের শিশুদের নামকরণ করো আর আল্লাহর কাছে উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান এগুলো সুতরাং এভাবে রাসুলসল্লা আলী আসসালাম শিশুদের নাম রাখা থেকে শুরু করে শিশু প্রতিপালনের ব্যাপারে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমাদেরকে দিয়েছেন তো শিশুদের প্রতি আমাদের মৌলিক দায়িত্বগুলো হলো এক নম্বর হচ্ছে শিশুর জন্য একটি সুন্দর নাম রাখা দুই নম্বর শিশুদেরকে সুন্দরভাবে প্রতিপালন করা আদর স্নেহ করা শিশু অবস্থায় কখনোই অবহেলা না করা তিন নম্বর যখন বুঝতে শিখবে তখন থেকে তাকে আদব আখলাক ও দিন শিক্ষা দেওয়া ইসলামে আঁকিদা শেখানো কোরআন শিক্ষা দেওয়া চার নম্বর কাজ হচ্ছে চারিত্রিকভাবে যাতে উন্নত চরিত্রের হয় সেই চেষ্টা করা পাঁচ নম্বর কাজ হচ্ছে দিনই পরিবেশে ভালো প্রতিষ্ঠানে তাকে লেখাপড়া করানো যাতে করে সে দিনদার হয় এভাবে তাকে আল্লাভিরু সন্তান হিসাবে গড়ে তোলা প্রাপ্ত বয়সে তার বিয়ের ব্যবস্থা করা অতঃপর একটা ছেলে সন্তানকে আমরা যখন ঠিক মতো লালন পালন করব ভালোভাবে লালন পালন করব। আর এই ছেলে সন্তান যখন বড় হবে তখন সন্তানের দায়িত্ব হচ্ছে বাবা মায়ের সাথে সদাচার করা বৃদ্ধ বাবা মায়ের খেদমত করা তার আর মাতার সাথে সদাচার করবে ইম্মা আই হুমাউ কি যখন পিতা মাতা তোমার কাছে বার্ধক্যে পৌঁছবে তখন তুমি কখনও তাদেরকে উফ শব্দটা তাদের ক্ষেত্রে উচ্চারণ করো না বলা তান হর হুমা তাদেরকে তাড়িয়ে দিও না অকুল্লাহুমা কৌলঙ্কারি মা সময় তাদের সাথে নরম ভাষায় কথা বলো অকফিদল্লাহুমা জানা হাদুল্লিমির রহমাতি সব সর্বদাই তুমি তোমার রহমত দয়ার চাদরকে তাদের জন্য বিছিয়ে দাও অকুর রব্বের হাম হুমা কামা রব্বাইয়া নী স এবং তাদের জন্য বল হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি তাদের উপর ওইভাবে রহমত নাজিল করো ওইভাবে তাদের উপর অনুগ্রহ করো যেভাবে তারা শিশু অবস্থায় আমাদের উপর অনুগ্রহ করেছে তো আল্লাহ সুহান আমাদেরকে বলছেন যে আমরা যাতে পিতামাতার সেবা করি তাদের সাথে যাতে সদাচার করি তারা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদেরকে কখন উপব্দটা পর্যন্ত তাদের ক্ষেত্রে উচ্চারণ করব না সর্বদা তাদের সাথে নরম ভাষায় দয়ার সাথে কথা বলবো এবং সব সবসময় তাদের জন্য দোয়া করব রব্বের হামহুমা হুমা কামা রব্বাই হে হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি তাদের উপর অনুগ্রহ করুন যেভাবে শিশু অবস্থায় তারা আমাদের উপর অনুগ্রহ করেছেন এভাবে অন্য আয়তে আল্লাহ সুবাহ আরো বলেনা বিওয়ালি না আমি মানুষদের প্রতি তার পিতা প্রতি সদাচার করতে আদেশ করেছি হামালা পবাদাত হুকুরহা তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট করে তাকে ভূমিষ্ঠ করেছে তো মা যেভাবে কষ্ট করে গর্ভ ধারণ করেছে এবং কষ্ট করে ভূমিষ্ঠ করেছে ঠিক তেমনিভাবে এই মায়ের জন্য এই বাবার জন্য আমাদের সব সময় সেবা করতে হবে তাদের সেবা শুশ্রূষা করতে হবে এভাবে ইসলাম সন্তানকে সুন্দরভাবে প্রতিপালন করতে বলে আবার সন্তানকে ওসিয়ত করে যে সন্তান যাতে তার পিতামাতার সাথে সব সময় ভালো আচরণ করে তাদের ক্ষেত্রে কখনো যাতে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ না করে तो यह सन्तान पालन गाइडलैन इसलमे आतान्वर पिता मतार्तव ये তো পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে আদর্শিকভাবে ইসলামিক আদর্শের উপর বড় করা আর সন্তানের দায়িত্ব হচ্ছে সন্তান পিতামাতার খেদমত করবে এবং তাদের সাথে কখনও কটু বাক্য ব্যবহার করবে না তাদের সাথে কখনও গরম ভাষায় কথা বলবে না সবসময় অকুল্লাহমা কৌলাং কারিমা তাদের সাথে দয়ালো দয়ার সাথে বিনয়তার সাথে কথা বলো তো এভাবে ইসলাম সন্তানকে বলেছে বাবা মায়ের সাথে সদাচার করতে আর বাবা মাকে বলেছে সন্তানকে উত্তমভাবে প্রতিপালন করতে আলহামদুলিল্লাহ শাইকের কাছে আমাদের এবারের প্রশ্ন হচ্ছে আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলে সন্তান পিতামাতার কথা শোনে না মুরব্বীদেরকে সম্মান করে না ছেলে সন্তানের এই অবাধ্যতার কারণগুলো কি সমাজের এই অবস্থাটা কেন এমন অবস্থা আসলে আজকে আমাদের ছেলে সন্তানদের অবাধ্য হওয়ার মৌলিক কারণ হচ্ছে তাদেরকে ইসলামী আদর্শে আদর্শবান না করা বাবা মা হিসাবে আমাদের মৌলিক দায়িত্বগুলো ছিল প্রথমত তার সুন্দর একটি নাম রাখা আজকে আমরা প্রথম যে ভুলটা করছি সেটা হচ্ছে শিশুদেরকে অনু নামে নাম রাখছি দ্বিতীয়ত দায়িত্ব ছিল তাকে দিনে শিক্ষা শিক্ষিত করা কিন্তু আমরা কী করছি ছোট থেকে বাচ্চাদেরকে অনু শিক্ষা শিক্ষিত করছি তারা হাট্টিমাটিম টিমের ছড়া পড়ছে সারা সারাদিন ডরিমন টমেন জেরি সিসিমপুরের মতো বেহুদা কার্টুন দেখছে আগে তো সকালবেলায় মক্তবে কোরআন পড়তো এখন ষড়যন্ত্র করে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ছোট থেকে বাচ্চাদেরকে নাজগান গান শেখানো হচ্ছে তাদেরকে নির্লজ্জ বানানো হচ্ছে সন্তান যখন একটু বড় হচ্ছে সারা দিন স্যাটেলাইট চ্যানেলগুলোর সামনে বসে থাকছে সমাজ এতটাই নিকৃষ্ট হয়েছে যে বাবা মা ছেলে মেয়ে সবাই একরিমে বসে হিন্দি সিরিয়াল দেখছে এছাড়াও সারা দিন গেম ফেসবুক বন্ধুদের সাথে আড্ডা তো আছেই বাবা মা ছেলে সন্তানদের প্রতি সামান্যতম খেয়ালও রাখছে না সে কার সাথে চলাফেরা করছে ২৪ ঘন্টা কি করছে সেদিকে কোনো দৃষ্টি নেই ছেলেমেদের ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে সেকুলার শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে इसलमी शिक्षा ना थामी चरित्रे चरित्रबान ना कर सन्तान आज के पितामार अबाध्य हो आज के परिसिति एतटाइराब हो सतान जालतन सह्य करते ना पे आज के बाबा माँ भाड़ाटी खून दिए निजे अपन सतान के खुन कराज के देखा जा सताना यतई अबाध्य आज के ओशर मत सन्तान जन्म हाँ निज हाथे आपन माँ बाबा के हत्या कर তো আসলে এর মৌলিক কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক আদর্শে আদর্শবান করতে পারিনি আমরা আমাদের সন্তানকে ইসলামিক আদর্শ শিক্ষা দিতে পারিনি একবার হজরত তোমরদ্দ্লা তাল্লাহর কাছে এক লোক আসলো সে আসলো তার সন্তানের বেদাদুবির অভিযোগ নিয়ে এসে বললো যে আমার সন্তান আমার কথা শুনে না সে আমার সাথে বেদুবি করে তোমরদ্দুল্লাহ তাল্লাহ তখন সেই লোককে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন লোকটি বলল যে সন্তানের হক আবার কী তখন অমরাদিল্লা তাল্লাহ বললেন যে তার জন্য সুন্দর ইসলামিক নাম রাখা তারপর তাকে কোরআন শিক্ষা দেওয়া ইসলামিক আদর্শ শিক্ষা দেয়া তখন সেই লোকটি বলল না আমি আমার সন্তানের নাম ইসলামিক নাম রাখতে পারিনি এবং তাকে নৈতিক শিক্ষাও দিতে পারিনি ইসলামী শিক্ষাও তাকে দিতে পারিনি তখন অমরাদিল্লা তালু তাকে বললেন তাহলে আপনার সন্তান থেকে আপনি এর চেয়ে ভালো আর কি আশা করেন অর্থাৎ যেখানে আপনি আপনার সন্তানের সুন্দর নাম রাখেননি ইসলামী নাম রাখেননি এবং তাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেননি কোরআন নি তাহলে আপনার সন্তান থেকে বেয়াদবী ছাড়া এর চেয়ে ভালো আপনি কি আশা করতে পারেন তো আজকে আমাদের সমাজে আমরা যে কাজ করছি আমাদের সন্তানদেরকে আমরা ইসলামিক আদর আদর্শবান করছি না তাদেরকে ইসলামী ধর্মীয় শিক্ষা দিচ্ছি না তো আমাদের সন্তানদের থেকে আমরা এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি এর কারণেই আজকে আমাদের সন্তানরা ব্যাদক হচ্ছে যার কারণে আজকে বাবা মা সন্তানের জ্বালাতন সহ্য করতে না পেরে অবশেষে ভাড়াটে খুনি দিয়ে নিজের সন্তানকে খুন করাচ্ছে এভাবে সন্তান এতটা অবাধ্য হয়েছে যে ঐশীর মতো সন্তান আজকে আমাদের সমাজে জন্ম হচ্ছে যারা নিজ পিতামাতাকে হত্যা করতো দিধাবত করছে না এর জন্য দায়ী হচ্ছে বাবা মা এই বাবা মা সন্তানকে ইসলামী আদর্শে আদর্শবান করেনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেনি এজন্যই তার রাসুলসল্লাহ আলীম বলেছেন মা মিন মা উলউদ্দিন ইউলা আল আল ফিত্রাহ আবাওয়া ইউহাউ ইদানিহিউ ইউনাস নিহিউ ইউমা চিসা আনি প্রত্যেকটা শিশুই দিন পালনের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু তার পিতামাতা তাকে খারাপ করে তার পিতামাতা তাকে নষ্ট করে পিতা হয়তো তাকে ইয়াহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা মজুসি বানায় তো আজকে অগ্নিপূজারও পিতামাতাই বানাচ্ছে ইহুদি পিতামাতাই বানাচ্ছে নাসারা পিতামাতাই বানাচ্ছে সুতরাং সন্তান অবাধ্য যে হচ্ছে এটা পিতামাতার কারণেই হচ্ছে প্রত্যেকটা শিশু দিন পালনের যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল কিন্তু তাকে দিন পালন করানো হয়নি তাকে দিন শিক্ষা দেওয়া হয়নি তা আজকে যে সন্তান অবাধ্য হচ্ছে এর জন্য মৌলিক কারণ হচ্ছে পিতা মাতা তাকে ধর্মীয় শিক্ষা দেয়নি ইসলামী শিক্ষা শিক্ষিত করেনি যার কারণে সন্তান অবাধ্য হচ্ছে এতক্ষণের আলোচনায় আমাদের সামনে দুটি বিষয় স্পষ্ট হয়েছে একটি হলো ইসলামী পারিবারিক জীবন আরেকটি একটি হলো অন পারিবারিক জীবনের ইসলামী পারিবারিক জীবন ব্যবস্থা ও অন পারিবারিক জীবন ব্যবস্থা বা গণতান্ত্রিক পারিবারিক জীবন ব্যবস্থার বাস্তবতাটা যদি সায়ক সংক্ষিপ্তভাবে আমাদের সামনে তুলে ধরতেন তাহলে আমরা উপকৃত হতাম হ্যাঁ ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা এবং গণতান্ত্রিক পারিবারিক জীবন ব্যবস্থার মাঝে অনেক পার্থক্য রয়েছে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার রূপরেখাটা হচ্ছে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন তারা দিনদার ছেলে মেয়ে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বিয়ের পর তারা সাংসারিক জীবনে একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতির মাধ্যমে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে অতপর যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন সন্তানকে আদর করে কোলে পিঠে করে মানুষ করছে একটু বড় হলেই তাদেরকে ইসলামী আদ বাখলাক ও দিন শিক্ষা দিচ্ছে এভাবে সন্তান যখন আবার বড় হচ্ছে এবং পিতামাতা যখন বৃদ্ধ হচ্ছে এই সন্তান আবার বাবা মায়ের খেদমত করছে অতপর সুখ শান্তিতে বাবা মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এটা হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থার চিত্র পারিবারিক জীবন ব্যবস্থার চিত্র আর গণতান্ত্রিক পারিবারিক জীবন ব্যবস্থার বাস্তবতা হচ্ছে ছেলেমে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন তারা বিবাহবন্ধন আবদ্ধ হতে পারছে না তাই তারা অবৈধ প্রেমপ্রীতি ও জেনা বিবিচার করছে অতপর যখন বিয়ে করছে দিনদারিতা দেখে বিয়ে করছে না কারণ সে নিজেই তো দিনদার না কোরআন বলছে আিলকে হিল্লা জা জানিয়া বেবিচারি সবসময় বেবিচারি নিকেই বিয়ে করে থাকে অর্থাৎ যে বেবিচারি সে সব সময় বেবিচারি নিকেই বিয়ে করে থাকে এটাই স্বাভাবিক তো এই জন্যই দেখা যাচ্ছে যে দিনদার না সে দিনদার মেয়ে কখনই ঘরে আনতে পারে না সেও বেদিন মেয়েকে ঘরে আনে আর বেদিনদেরকে যখন ঘরে আনা হয় তখন দেখা যায় সংসারে পর্দা থাকে না দিনদারিতা থাকে না তখন পরকীয়ার মতো ঘটনাগুলো সংঘটিত হয় একের প্রতি অন্যের কোনো ধরনের বিশ্বাস থাকে না তো তখন থেকে সংসারের মধ্যে বিভিন্ন ধরনের জালাতন সৃষ্টি হয় এভাবে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাদেরকে তারা সেকুলার শিক্ষা শিক্ষিত করে যার কারণে সন্তান পিতামাতার অবাধ্য হয় এবং সন্তান পিতামাতাকে হত্যা করে আর সেকুলার শিক্ষায় শিক্ষিত করার ফলস্বরূপ বৃদ্ধ পিতামাতাকে শেষ পর্যন্ত জীবন যাপন করতে হয় তো এটাই হচ্ছে ইসলাম ও গণতান্ত্রিক জীবন ব্যবস্থার বাস্তবতা ইসলামের মাঝে আছে শান্তি আর গণতান্ত্র গণতন্ত্রের মাঝে আছে ধ্বংস অশান্তি তো দুটি জীবন ব্যবস্থার বাস্তবতা আমাদের কাছে একদম স্পষ্ট যে ইসলাম হচ্ছে শান্তি আর গণতন্ত্র হচ্ছে একটা ধ্বংসাত্মক জীবন ব্যবস্থা যার মাঝে আছে শুধুমাত্র অশান্তি সম্মানিত শাহেখকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সম্মানিত শ্রোতা আজকে আমরা শাহেখ তামিম আল আদনানী হাফিজলার কাছ থেকে পারিবারিক জীবন ইসলামের রূপরেখা সম্পর্কে বিস্তারিত জানলাম ইনশাআল্লাহ পরবর্তী সাক্ষাৎকারে সামাজিক জীবন ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তিতুমের মিডিয়া সঙ্গী থাকুন আল্লাহ আল্লাহতালা যেন এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের সকলকে উপকৃত হওয়ার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারকাত